আয়শা রাজ আল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এগারো রাকাত সালাত আদায় করতেন এ ছিল তার রাত্রিকালীন সালাত এতে তিনি এমন দীর্ঘ সাজদা করতেন যে তার মাথা ওঠাবার পূর্বে তোমাদের কেউ পঞ্চাশ আয়াত পড়তে পারে এবং ফজরের সালাতের পূর্বে তিনি আরও দুরাকাত পড়তেন অতপর তিনি ডান কাতে শুয়ে বিশ্রাম করতেন সালাতের জন্য মোয়জ্জিনের আসা পর্যন্ত